প্রশ্ন হচ্ছে ঝাড় ফুক এর উপকার পাওয়া যাবে কি এখানে একটা বিষয় নিয়ে যে ঝাড় বা রক্ষিয়া শরীরের মাধ্যমে উপকার পাওয়ার ক্ষেত্রে দুইটা দিক লক্ষ্য রাখতে হবে একটা হচ্ছে যে যার ফুঁকটা গ্রহণ করবে তার দিক আরেকটা হচ্ছে যে ঝাড় ফুঁকটা দেবে তার দিক যে ঝাড় ফুঁকটা গ্রহণ করবে তার নিয়ত খালেস হতে হবে তা অক্কুল হতে হবে এবং তার তাহিদের ওপরে পূর্ণ বিশ্বাস থাকতে হবে কারণ আল্লাহ আল্লা সুফহানাউতালা রোগব্যাধিদেরকে দিয়ে আমাদেরকে পরীক্ষা করেন আল্লা সুফহানা তালা বলছেন লিয়া ব্লুয় আহসানু আমালা। লাভ পরীক্ষা করে দেখবেন যে তোমাদের মধ্যে আমলের দিক থেকে খুব উত্তম আল্লাহ সুহানাউতালা বলছেন অভাস সিরিস আবিরিন যারা ধৈর্যশীল তাদের জন্য সেসংবাদ রয়েছে যারা তাকো অফরেজগারিতা এবং তারা তাহিদের উপরে প্রতিষ্ঠিত থাকবে শিল্প মুক্ত থাকবে তাদেরকে আল্লাহ সুহান আউতাল এর দ্বারা উপকৃত করবে এজন্য যে চিকিৎসা গ্রহণ করবে তাকে তাহিদের উপরে প্রতিষ্ঠিত থাকতে হবে তার নিহতকে খালেজ করতে হবে এবং শরীর সম্মত বা রক্ষিয়া সারিয়া ব্যবহারের ক্ষেত্রে সে থাকতে হবে অপরদিকে যে চিকিৎসা করবে তাকেও যথাযথভাবে সে ক আনস হাদিস অনুযায়ী চিকিৎসা গ্রহণ করবে এবং সে আল্লাহর কাছে আশ্রয় প্রার্থনা করবে এবং সে আল্লাহর কাছে এ দ্বারা থাওয়াক্ষণ করবে এবং এ দ্বারা সে সফল হওয়ার ক্ষেত্রে আশাবাদী হবে যদি এই ক্ষেত্রে দুর্বলতা থাকে তাহলে সেক্ষেত্রে অপকারে নাও আসতে পারে যেমন এটা হচ্ছে এক ধরনের যুদ্ধ যার রক্ষা সৈন্য মাধ্যমে চিকিৎসা হচ্ছে এক ধরনের যুদ্ধ প্রসঙ্গা আছে যুদ্ধে সফলতার জন্য আমাদেরকে সময়োপযোগী ত্রুটিহীন ভালো সরঞ্জাম যেন লাগবে ঠিক বিপরীতভাবে শক্তি এবং সামর্থ্যবান যুদ্ধা সৈনিক লাগবে তো যদি যিনি গ্রহণ করবেন তিনি যদি মান তাওকিদের বলে বলি আল্লাহ হন আল্লাহর উপরে তাওয়াকুল না থাকে এবং যিনি যেটা করবেন তিনিও যদি যথাযথভাবে তাওকুল তার ফরেস্ট গাড়িতে যদি সন্দেহ সংশয় থাকে তাহলে সেক্ষেত্রে যথাযথ উপকারে আসবে না জন্য আমাদেরকে যদি যেহেতু আল্লাহর উপরে তাকল অর্থাৎ কি যদি একবার না না দেখা যায় যে কাজ হচ্ছে না তাহলে সেইটা এটাতে হতাশ বা নিরাশ হবে না কারণ সে সরিয়ন যেই সেটা করতেছে সে বারবার এটা করতে থাকবে কিন্তু ইমানিক দুর্বলতা যেমন থাকবে বলবে আমি এতো বললাম এতো করলাম এত পানি পড়া খাইলাম এত ঝাড়ফুঁক করলাম বা এত ঝাড়ফুঁক খাইলাম কাজ হচ্ছে না কেন বিকজ সে এই জায়গায় খেতে গিয়েছে সে হতাশ বা নিরাশ হয়ে গেছে হতাশ বা কুফরি এবং আমাদেরকে এই ইমানি পরীক্ষায় বিজয় হতে হবে মোমিন ব্যক্তি সে কোনো সময় হতাশ বা নিরাশ হবে না কারণ সালাম বলছেন আল্লা সুবহানো অসুস্থতা প্রেরণ করেন নাই যেটার জন্য তিনি চিকিৎসা ব্যবস্থা দেন নাই রসুলাম বলছেন প্রত্যেকটি রোগের নিরাবয় রয়েছে যথাযথ ওষুধ প্রয়োগ করা হলে সেটা থেকে নিরাবয় পাবে একটা সেটা থেকে নিষ্কৃতি পাবে রসুসালিস্লাম বলছেন আল্লা সুবহানাউ তালা মৃত্যু ছাড়াও বার্ধক্য ছাড়া প্রত্যেকটা চিকিৎসা চিকিৎসা প্রেরণ করেছেন বা নিরাশ হওয়ার সুযোগ নেই আমাদেরকে শরীরসম্মতভাবে হালাল উপায়ে চিকিৎসার জন্য এগিয়ে যেতে হবে আল্লাহ সাল তালা আমাদেরকে যথাযথভাবে রক্ষিয়া সারিয়া বা শরীয় সম্মত যার ব্যবহার করে উপকৃত হওয়ার তৌফিক দান করবে সাল্লবী